সম্মানিত নাস এখানে মানুষের কথা আছে লোকেরা মানুষ আল্লাহ কে ভয় করো তোমাদের রবকে ভয় করো অনেক জায়গায় আছে তবু এই সুরার মধ্যে চার নম্বর শব্দটা হচ্ছে ইনসান শব্দ প্রথম আয়াতের চার নম্বর শব্দ এসেছে সেখান থেকে নাম হচ্ছে অবতীর্ণ হিজরতের পরে অবতীর্ণ একটি সুরা এটা এবং রসুল জুমার দিনে প্রায়শ প্রত্যেক দিন না হলেও জুমার দিনে প্রায়শ তিনি দুটো সুরা পড়তেন ফজরের নামাজের মধ্যে ফজরের জমাতে যখন তিনি পড়াতেন ফরজের মধ্যে তখন প্রথম প্রথমে আলিফলাম অর্থাৎ সুরা সাজদা পড়াতেন দ্বিতীয় রাখাতে তিনি হাল আতা আলাল ইনসান এই আয়াতটা পড়তেন প্রায়শ তো এটা একটা ভালো এবং এখানে অনেক মেসেজ আছে মানুষের জীবনের দর্শনটাকে আল্লাহ তালা ফুলে তুলে ধরেছেন মানুষের সৃষ্টি এবং আল্লাহ তালার তার উপরে কি দান আছে কিভাবে আল্লাহ তাকে সৃষ্টি করলেন এবং এর এরপরে দুনিয়াতে কয়েকদিন রেখে আল্লাহ তালা তার জন্য দুইটা ঠিকানা তৈরি করেছেন সেই দুইটা ঠিকানার খবর আল্লাহ তালা এখানে বিস্তারিত দিয়েছেন বিশেষ করে জান্নাতের এত সুন্দর বিস্তারিত বর্ণনা তিনি দিয়েছেন শুনলে মানুষের মনে জান্নাতের প্রতি সাংঘাতিক লোভ তৈরি হবে আকর্ষণ তৈরি হবে মানুষের মনে জান্নাতের যবা পয়দা হবে এই জন্য আল্লাহ তালা ভ্যারি ডিটেলস এই সুরাতে জান্নাতের কথা বলেছেন এবং শেষে আল্লাহ তালা বলেছেন যে কি করে মানুষের জান্নাতে যাবে এবং মানুষের করণীয় কি ভ্যারি সুন্দর করে আল্লাহ তালা এই সুরাতে বয়ান করেছেন আমরা শুরু করি এই সুরার প্রথম তাফসির প্রথম আয়া থেকে হাল আতাল আল ইনসান কখন কি ইনসানের উপরে সময়ের এমন কোন কাল এসেছিল যখন ইনসান উল্লেখযোগ্য কিছুই ছিল না ইনসানের কোন নাম গন্ধ হচ্ছিল না তার কোন অস্তিত্বই ছিল না আমাদের অস্তিত্বকে আল্লা তালা নিজের সৃষ্টি করে আমাদেরকে অস্তিত্ব এনেছেন তার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল তা এত বাহাদুরী কেন যাকে আরেকজনে সৃষ্টি করেছে তার এত বাহাদুরি কেন যিনি সৃষ্টি করেছেন তার কাছে তাকে কি পরিমাণ নত থাকা দরকার কৃতজ্ঞ থাকা দরকার তার কথা কি পরিমাণ মানা দরকার সে কথাটা কি আল্লাহ তালা তুলে ধরছেন তোমার এত গর্ব এত অহংকার এত দাপট এত ক্ষমতা এত জুলুম তুমি করতে পারো কিসের বিনিময়ে তুমি চিন্তা করে দেখেছ তোমার কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ আল্লাহতালা তোমাকে অস্তিত্ব দিয়েছেন এই কথাটা কি যথেষ্ট নয় তোমার নিজেকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তালার কাছে নিজেকে ছোট মনে করা এবং আল্লাহ তালা হুকুমটাকে মানার চেষ্টা করা এই প্রথম রিমাইন্ডার দিলেন যে মানুষের জীবনে কি কখনো এমন সময় এসেছে যে সে তার অস্তিত্ব কখনো ছিল না এটা কি সে জানে বুঝে রিয়ালাইজ করে চিন্তা করার জন্য আল্লাহ তালা ছেড়ে দিলেন প্রশ্ন আকারে হাল আতা এসেছে কখনো কিন্তু আল্লাহ ইনফরমেশন দিলেন না যে মানুষতে তো কোনোদিন ছিল না অস্তিত্ব অস্তিত্ব আমি দিয়েছি এটা তো সে চিন্তা করে না এরকম ল্যাঙ্গুয়েজটা এরকম না মানুষের জীবনে কি কখনো এসেছিল এমন সময় যে তার কোনো কিছু অস্তিত্ব উল্লেখ আদৌ ছিল না কখনো কি এসেছিল প্রশ্ন করে ছেড়ে দিয়েছে মানুষের মাথায় চিন্তা করুক প্রশ্নটার মধ্যে আরো বেশি পাওয়ার রয়েছে মানুষের চিন্তার খোরাক বেশি আছে মানুষের চিন্তার দ্বার কে আল্লাহ করে দিচ্ছেন প্রশ্নের মাধ্যমে এরপরে আল্লাহ নিজে তার জবাব দিচ্ছেন এবার চিন্তা করার পরে মানুষ যদি তুমি খুঁজে না পাও তাহলে তোমাকে আমি মনে করি দিই তোমার অস্তিত্ব কিভাবে হয়েছে ফুসামিদ নিশ্চয় আমি সৃষ্টি করেছি ইনসানকে আমি সৃষ্টি করেছি কত থেকে কিভাবে নোৎফা হলো মানুষের যে নাপাক ধাতু বের হয় মানুষের যে সাহেষ মেটানোর পরে শরীর থেকে যে নাপাক বীর্য বের হয় এই বীর্যকে বলা হচ্ছে নুৎফা এই নুৎফাটা যখন বের হয় এটাকে আমি কি করি মিশ্রণ করে ফেলি দাম্পত্য জীবনে স্ত্রীর উভয়ের মিলনের ফলে উভয়ের পানিটাকে আল্লাহতালা মিশিয়ে ফেলেন মায়ের পেটে উভয়টা মিশে যায় মায়ের পেটের পানির সঙ্গে মার শরীরের পানির সঙ্গে পুরুষের পানির সংমিশ্রণ ঘটে এর শুধু একজনের দিয়ে হবে না জোনটার মিক্স হওয়া লাগবে সাইন্টিফিক ওয়েতে তাই না শুধু পুরুষের বীর্য দিয়ে হবে না মহিলার ডিম্বাণু এখানে মিশ্রিত হওয়া লাগবে উভয়টা যখন হয়ে যায় এই ওই সেখান থেকেই তা আমি তাকে কি করি আমসাজের অর্থ হলো মিক্স হওয়া আল মোখতালাতু বাদ হুবে বাদ যে একটা সঙ্গে মিশে যায় তার আব্বাসম বলেছেন হাল ইন ইস্রিত হওয়ার পরে কি হয়ে যায় এর মধ্যে কয়েকটা ফেইজে পরিবর্তন ঘটতে থাকে কয়েকটা ফেইজেফা তারপরে নথুয়াটা মিকশ্রিত হয়ে গেলে কি হয়ে যায় জমাট রক্ত চল্লিশ দিন একটা জমাট রক্তের মতো পানি থাকে না কি হয়ে যায় রক্তের মতো কিন্তু রক্তটা আমাদের গরু জবাই করলে দেখবেন রক্তের চাকা বসে যায় কিছুক্ষণ পরে এটা হলো জমাট রক্ত যেটাকে আলাকা বলা হয়েছে অন্য আয়াতে এই এই ফেজ এর পরে আরেকটা ফেইজ হয় মুদাহ তখন এই জমা ট্রা আরো শক্ত হয়ে যায় হয়ে আস্তে করে মনে হয় গোস্ত তৈরি হয়ে গেছে মায়ের পেটে গোস্ত হয়ে গেল এটা দিন। তারপরে কি হয়ে যায়? গোস্তের পরে আস্তে করে সাইজ স্ট্রাকচার লম্বা হতে থাকে বাড়তে থাকে এই গোস্তটা বাড়ছে এরপরে স্ট্রাকচার তৈরি হচ্ছে স্ট্রাকচারের ভিতরে আজমা এদারের প্রথম মানে এই হাড্ডি গুলোর হয়ে যায় লাহমা ফাঁকা স্ট্রাকচার উপরে আমি তখন গোস্ত লাগিয়ে দেয় না হু হল না শুধু গোস্ত নয় এরপরে বাকি তার পরিপূর্ণ অস্তিত্ব বিকশিত হওয়ার জন্য আর যা যা লাগে চামড়া লাগে মাথার চুল লাগে হাতের আঙ্গুলে নোক লাগে এসব কিছু ফিট করে দিয়ে দেই। দেয় একেবারে পরিপূর্ণ একটি নতুন সৃষ্টি একটি আরেকটি পরিপূর্ণ সত্তা তার হয়ে যায় তখন এই পর্যায়ে আসতে আসতে। এভাবে করে মানুষকে আমি কি করি পরিবর্তন করে তাকে তৈরি করেছি কত সায়েন্স এখানে ইনভলভ আছে যারা মেডিকেল সায়েন্সে লেখাপড়া করেন তারা এইগুলো রহস্য আবিষ্কার করতে করতে এবং এই যে নুথফা এই যে আপনার মনের থেকে গোস্ত গোস্ত থেকে আপনার এইভাবে পর্যায়ক্রমে যায় একেবারে এরপরে তিনটি অন্ধকারের ভিতরে সে থাকে মায়ের প্যাটির ভিতরে বাচ্চাদানের থলি আছে সেটা একটা এরপরে প্যাপটা একটা এরপরে গোটা শরীর আরেকটা এভাবে করে তিনটা অন্ধকারের ভিতরে থাকে এইগুলো যখন সায়েন সায়েন্টিস্টরা লেখাপড়া শুরু করে দিল আপনারা জানেন বিগত শতাব্দীতে কানাডার সম্ভবত একজন বড় বিজ্ঞানী যিনি অ্যাম্ব্রিওলজির উপরে লেখাপড়া করেছেন প্রচুর করে তিনি কোরআন থেকে এখন এগুলো ইনফরমেশন দেখলেন এবং মেডিকেল সাইন্সের আবিষ্কারের সঙ্গে মিলে যাচ্ছে তিনি বললেন যে মেডিকেল সায়েন্সটা এগুলো আবিষ্কার করছে মাত্র এক দুই শতাব্দী আগে এই কিছুদিন আগে গত শতাব্দীতে পনেরোশো বছর আগে কেমনে এগুলো বলে দিল সব কোন মানুষের কাছে এটার জ্ঞান ছিল না সালাফ তিনটা অন্ধকারের ভিতরে এরপরে চল্লিশ দিন ভাবে করে এম পার হয়ে যায় এভাবে করে ফেটাস হয়ে যায় এভাবে করে মানব শিশুর পূর্ণাঙ্গ তা গ্রহণ করে এগুলো তো মানুষের মেডিকেল সায়েন্সে কারো কাছে জানা ছিল না কোনো মানুষ জানে না এগুলা এখন মানুষ জেনেছে রিসার্চ করে করে তাহলে পনেরোশো বছর আগে কোরআন যদি বলে থাকে তাহলে ইমান এনে ফেললেন এটা ওই বিখ্যাত ঘটনা অনেকেই তার নাম ধারণা আমি এই ভুলে গিয়েছি হ্যাঁ মরিচ বুকালী উনি এটা লেখছেন কিন্তু তিনি ওনার বইতে আছে কিন্তু ওই বিজ্ঞানীর নামটা এই মুহূর্তে মাইন্ডে আসছে না যাই হোক তা আল্লাহ এখন এই সৃষ্টির কথা বলে মানুষকে স্মরণ করে দিচ্ছেন তোমাকে এত সৃষ্টি করে এত কায়দা করে তোমাকে তৈরি করলাম অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিলাম কি জন্য জানো খাওয়া দাওয়া ফুর্তি করো শুধু আর খালি ক্ষমতার বড়াই দেখাও অপপ্রয়োগ করো গর্ব অহংকার করো আমার জন্য যে সৃষ্টি করেছে সেই কাজের জন্য তোমার নাই তো আমি পরীক্ষা করতে সৃষ্টি করেছি আলমুলকে শুরুতে বলেছেন তিনি সৃষ্টি করেছিলেন উভয়টা সৃষ্টি করেছেন কেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে আই কুম আমালা তোমাদের মধ্যে কার আমল বেশি সুন্দর কারা কারা নেক আমল করে আমার কাছে এসেছ এই পরীক্ষা করার জন্য সুযোগ দিতে তৈরি করেছি তাহলে এই দুনিয়াটা একটা পরীক্ষার হল এই পরীক্ষার মধ্যে করতে হবে না ফেল করলে চলবে পাশ করতে হবে ফেল করলে কি অবস্থা দুনিয়ার পরীক্ষা একবার ফেল করে ফেললে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কোন কোনো সময় হয়তোবা আছে একবার না পারলে দেখো বারোবার কিন্তু আখেরাতের পরীক্ষা বারবার তো দূরের কথা দ্বিতীয়বার দেওয়া চান্স আছে কিনা এটাই হল সবচেয়ে বড় কঠিন ব্যাপার এটা তরিকা ঠিক না আমাকে এখন পাশ করতেই হবে আরেকবার আল্লাহ তালা চান্স দিস ভালো করে আমল টামল করে পাশ করে ফেলি এরকম যদি হয়তো হয়তোবা আমাদের কেউ কেউ চিন্তা করি বলতে খুব সহজ হয়ে যেত যাই হোক সেই পরীক্ষা আল্লাহ তালা আরেকবার চান দিবেন না আল্লাহ ফয়সালা করে ফেলেছেন কয়েকবার পরীক্ষা করবেন একটি মাত্র বার মাত্র একটি বারটি জীবনকেই কাজে লাগাতে হবে জান্নাতের জন্য তৈরি করে নিতে হবে আরেকটি জীবন আসবে না জান্নাতের আমল তৈরি করতে এই কথাটা কত কঠিন কথা চিন্তা করে দেখেছেন কত বড় কথা কিন্তু এই কথা আমাদের মনে থাকে না এই কথা আমাদের কাছে গুরুত্ব সেভাবে পায় না যেভাবে পাওয়ার কথা ছিল তো মানুষ ভুলে যায় সে কথা আল্লাহ তালা স্মরণ করিয়ে দিচ্ছেন সৃষ্টি করেছি তাকে পরীক্ষা করার জন্য পরীক্ষা করতে গিয়ে তাকে আমি অন্ধ করে পাঠিয়ে যে দিই বুঝতে পারছে না কেমনি পরীক্ষায় পাশ করবে না ফেল করবে সব কনফিউজ এরকম কিছু করে তাকে আমি সৃষ্টি করিনি ফেজালনা হুসামি আমি তাকে আমি সে দেখতে পায়, শুনতে পায় শোনার মতো ক্ষমতা দিয়েছি দেখার মতো ক্ষমতা দিয়েছি তাকে দুনিয়ার প্রায় সব মানুষের পক্ষেই ভালো কোনটা মন্দ কোনটা এটা চিনতে মুশকিল এমন নয় আনটির কাউকে কাউকে আল্লাহ তার ক্ষমতা তার ক্ষুদ্র দেখানোর জন্য আমাদেরকে পরীক্ষা করেন মেন্টালি হ্যান্ডিক্যাপ করে পয়দা করেন তাদের কথা আলাদা এদেরকে ছড়া বাদ বাকি মানুষগুলোকে আল্লাহ তালা সুস্থতা দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন এগুলোকে ব্যবহার করে সেদিন হক বাতিল কে চিনতে পারে আল্লাহ শকর আদায় করে হকের পথে চলে বাতিল থেকে দূরে থাকে কিন্তু অধিকাংশ মানুষ তার এই চোখ আর কানকে কোন কাজে লাগায় ভালো কাজে লাগায় না গুনার কাজে লাগায় অধিকাংশ ক্ষেত্রে গুনার কাজেই লেগে যায় চোখ দিয়ে আমরা যত ভালো কাজ করি কিন্তু গুনার পরিমাণ বেশি হয়ে যাচ্ছে না এদিক থেকে আল্লাহ তালা যাদেরকে অন্ধ করেছেন তারা চোখের গুণা থেকে বেঁচে গেল আল্লাহ আমাদেরকে চোখের নিয়াম দিয়েছেন আল্লাহ তালা কাছে আমাদের পানা চাওয়া দরকার আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন ঠিক কানের অবস্থা তাই এরকম যাদেরকে আল্লাহ তালা ভালো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন বিবেক দিয়েছেন তাদের প্রত্যেকটিকে আমি এগুলো হককে চেনার জন্য আমি সহজ করে দিয়েছি তাছাড়া মানুষের বিবেকের মধ্যে আল্লাহ ভালো বন্ধের নেচারাল নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দিয়েছেন সে কথা পরের আয়াতে আল্লাহ তালা বলছেন আমি তাকে রাস্তা বাতলিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি এখন তার খুশি সে আমার হবে না দিকে চলে যাবে শকর গুজার হবে না গুনা যাবে আমি তা কাউকে জোর করে আর্মির মতো রুল দিয়ে বাধ্য করে চালাবো না আমি অনেকের পথে আমি স্বাধীনতা দিয়ে দেখতে চাই পরীক্ষা করে দেখতে চাই যে সে নিজ ইচ্ছায় আমার শকুর হতে চায়। নেকির পথে চলতে চায় না কুফুরি করতে চায় গুনার পথে চলতে চাই আমি দেখতে চাই কিন্তু আমি সবাইকে রাস্তা দেখিয়ে দিয়েছি হাদাই না হুস মানুষের কাছে হেদায় পৌঁছার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন অন্য আয়াত আল্লাহ তালা বলেছেন ওহাদাই হুন্দাই আমি তাকে দু রাস্তা দেখিয়ে দিয়েছি কোনটা ভালো কোনটা মন্দ দু রাস্তা সম্পর্কে মানুষের কোনো আইডিয়া নাই কোনটা অন্যায় কোনটা ন্যায় মানুষকে বুঝে না এটা বুঝে মানুষ কোনটা জুলুম কোনটা ইনসাফ কোনটা কোন রাস্তা গ্রহণ করবে এটাই পরীক্ষা হচ্ছে এবং অন্য আয়াতের ছুড়া শমসে আল্লাহ বলেছেন ফুজুর কোনটা তাকুয়া কোনটা প্রত্যেক নফসের মধ্যে ধারণা আছে এখন মানুষের সিদ্ধান্ত নেবে প্রত্যেকটি মানুষ সকালবেলা তার জার্নি শুরু করে প্রতিদিন শুরু করে সে তাকে ডিসিশন নিতে হয় যে আজকে কি আমল করবে এই আমল করে তার নফস কে হালাকের দিকে নিয়ে যাবে না এমন করে নফ্সাহ আমার আগুন থেকে মুক্ত করবে এই সুযোগ তারা আসে প্রত্যেক দিন নাকি নাই প্রত্যেক দিন আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছেন যখন আমরা দিন শুরু করি এই দিনে কর্মসূচি আমার আগামী দিনের কর্মসূচি আমার ঠিক করার তবা করে গুনা ছেড়ে দিয়ে ভালো রাস্তা হওয়ার সুযোগ আছে গুনা রাস্তায় থেকে যাওয়ার আরো বেশি করে যাওয়ারও সুযোগ আসে আল্লাহ তালা ছেড়ে দিয়েছেন মানুষকে এমনকি মানুষ যখন জন্ম হয়ে যায় জন্ম যখন হয়ে যায় সেই জন্মটা কিন্তু মানুষের কি আল্লাহ তালা কোন গুণা আর নেইটার মাঝখানে জন্ম দেন না কি কিসের উপরে জন্ম দেন কুল্লু মা আল্লাহ তালা জন্ম দেন পিওর একেবারে নিষ্পাপ একজন ভালো মুসলমানের যেরকম আখলা খাওয়া দরকার নিষ্পাপ গুনা এই রকম অবস্থার উপরে প্রত্যেকটি মানব শিশু জন্ম হয় শুধু মুসলমানের না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল মানব হয় ইসলামের উপরে হিন্দুর বাচ্চাও জন্ম হয় ইসলামের উপরে কমিউনিস্টের বাচ্চাও জন্ম হয় ইসলামের উপরে নাস্তিকের জন্ম হয় ইসলামের উপরে নাস্তিকের বাচ্চা কিন্তু পরবর্তী পর্যায়ে পিতা মাতা সহ এবং সে আস্তে আস্তে বড় হলে তার দায়িত্ব আপনি যখনই সকাল বেলা দিন শুরু করলেন ঘর থেকে বের হলেন আপনার গ্যাটের মধ্যে দুইটা পতাকা নিয়ে দুইজন ব্যক্তি থাকে আপনার ঘরের দ্বারা যায় আপনাকে করার জন্য একজন আর আরেকটা শয়তান আরেকটা পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকে যদি বের হয়ে যায় এমন কাজে যেটাকে আল্লাহ তালা পছন্দ করেন দিন শরীয়তের ভিত্তিতে নেক ভালো উপকারী কাজে বের হয় প্রয়োজনীয় কাজে বের হয় হালাল কাজে বের হয় অন কোনো অন্যায় অপকর্ম বাতিল গুণা কুফর এরকম কোন কর্মসূচি নিয়ে বের হয় না তাহলে ফেরস্তা যিনি পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন তার পিছনে পিছনে পতাকা নিয়ে থাকেন ফেলামিয়াজার মালাকে হাত এবং কোন গুনা অপকর্ম দিকে না গেলে তার পিছনে ফেরস্তা পতাকা ধরে আছে ফ্লাগ নিয়ে আছে এবং তার ঘরে আসা পর্যন্ত তিনি ফ্লাগ নিয়ে তাকে ঘরে পৌঁছাই দেন আর যদি আদার হয়ে যায় ওয়াইন খারা যা লিমা ইস খেতুল্লাহ ইসেতুল্লাহ ইত্তাবাহু সাইতন বেরায়াতি আর এমন অপকর্মের জন্য যদি বের হয় কোনো কুমতল বাসে চুরি করবে ডাকাতি করবে খুন করবে মানুষের উপর জুলুম করবে মানুষের টাকা পয়সা কেড়ে নেবে এই জাতীয় হারাম ইনকাম রওনা হয়ে গেল গুনার কাজে দিকে শৈতান আর পুরো জানি যতক্ষণ এই অপকর্মে থাকে গুনার কাজে কর্মসূচিতে থাকে ততক্ষণ শয়তান তার পিছনে ফ্লাগ নিয়ে থাকে আর যতক্ষণ পর্যন্ত ঘরে না আসে ঘরে আসার সময় শয়তান তার গেট পর্যন্ত আগিয়ে দেয়। তাহলে আল্লাহ তারা অনেক তরিকায় আমাদেরকে জন্মের মাধ্যমে আমাদের বিবেকের মধ্যে দিয়ে আমাদের নেচারের মধ্যে দিয়ে আমাদেরকে নবী রসুল পাঠাই দিয়ে আবার হক এবং বাতিলকে পরিষ্কার করে দিয়েছেন শুধু বিবেকের উপরে ছেড়ে দেন নাই বিবেক এর মধ্যে যথেষ্ট কাজ করে ভালো কিন্তু সেটা এনাফ না আল্লাহ তারা নিজে আবার হেদায়াসুল আল্লাহ কিভাবে আলোর থেকে অন্ধকারে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে হবে নবীর পাঠিয়ে আল্লাহ তালা সেটা শিখিয়ে দিচ্ছেন ওয়াহি কিতাব দিয়ে এরপরে ফেরিস্তাদেরকে দিয়ে ফেরস্তারা দোয়া করে ফেরেস্তারা তাকে পাহারা দেয় এইভাবে করে আবার ওখান থেকে শয়তান আসে সে তাকে খারাপ রাস্তা নিয়ে যেতে চায় তার নতুন চাহিদা রয়েছে সবগুলো দিয়েছেন কিন্তু আল্লাহ আসলে মানুষকে রাস্তা বাতিয়ে দিয়েছেন সোজা কথা সবকিছু মিলে মানুষের কাছে ভালো রাস্তা আর মন্দ রাস্তা চিনার ব্যাপারটা আদৌ কোনো কনফিউশন এখানে নেই ভেরি ক্লিয়ার আল্লাহ তালাকে আল্লাহ তালা দায়িত্ব ঠিক মতো পালন করেছেন অবশ্যই করেছেন আল্লা ঠিক মতো দায়িত্ব পালন করেছেন আল্লাহ হক আমাদের হক আল্লাহ তিনি আল্লাহ তালার এই এহসানকে কবুল করে অ্যাপ্রিসিয়েট করে আমাদের কর্মসূচি ঠিক করা এখন এই দুইটা রাস্তা হয়ে গেছে দুই রাস্তায় চলতে গেলে এক রাস্তার নতি হচ্ছে তার পরিণতির কথা বলছেন আমি তৈরি করে রেখেছি যারা কাফের কুফরি করে তাদের জন্য জাহান নামের আগুনটা শুধু আগুন নয় সালাশিল আছে সিলসিলা তাকে বন্দী করার জন্য বিশাল চেইন আছে সেই চেইন কত লম্বা হবে অন্য সুরায় এসেছে সাব তাই না সত্যুর গজ লম্বা হবে সে চেইনটা এ হল সালা আসেন আর আগ লাল তার গলার মধ্যে বাধার জন্য গলায় রসি দিয়ে দেবে গরু ছাগলকে বাঁধা হয় এইভাবে গলার বান্ধনটাকে বলা হয় আগলাল আর লম্বা করে যে এর পেছনে থাকবে সেটা হচ্ছে সালা আল্লাহ তালা বলছেন দিয়ে রশিদ লম্বা শিকল থাকবে এবং জাহান নামের আগুন দাউ দাউ করা অত্যন্ত কঠিন আগুন এই সব কিছু তার জন্য রেডি করে রেখেছে যারা কুফরি করেছে যারা কাফের হবে এখন কাফেরা কোথায় যাবে জাহার নামে যাবে এখন দুনিয়ার মধ্যে এমন কায়দা তৈরি হচ্ছে কাফেররা কথা বলা যাবে না আল্লাহ তাল্লা তো বলেছিস আমি কাফেরদের জন্য তৈরি করে রেখেছি শিকল গলা বন্ধ করার মতো যা কিছু দরকার আর দাউ দাও করা আগুন কাফের জন্য তৈরি করে রেখেছি মুসলমানরা এটা থেকে সরে আসার ডিনাই করার কোনো কাফের কে আপনি বলবেন না এই তুমি জাহান নামে যাওয়া জানো এটা কি খুব সুন্দর দাওয়াত হবে না এটা সুন্দর দাওয়াত হবে না আমাদের উদ্দেশ্য তো হলো যারা আল্লাহকে মানে না তাদেরকে দিনের দিকে আনা অবশ্যই আমরা সুন্দর করে বলবো এই কফের করে বলব নাকি না তোমার রবের রাস্তার দিকে লোকদেরকে ডাক খুব সুন্দর বুদ্ধিমত্তার সাথে আর খুব সুন্দর কথা দিয়ে মানুষের দিলটা যেন গলে যায় দিনের প্রতি ধাবিত হয়ে যায় এটা ঠিক মুসলমানরা এরকম রাস্তাঘাটে কাফ্রেদের জাহান্ন করে বলা এটা একটা বেকুফি ছাড়া অন্যায় সূন্য তরিকা হতে পারে না যদিও আল্লাহ তালা নিজের জন্য অ্যালাউ করেছেন তাব্বত আবি আবিহ আবু আহব ধ্বংস হয়ে যান কাফ্রেদের ব্যাপারে বলেছেন ফিনা জাহান্ন দিন আল্লাহ তালা বলেছেন সেটা আমরা কোরআন করব। কিন্তু আমরা যখন নন মুসলিমদেরকে ডিল করবো আমাদের ডিল করা কি সুন্দর তরিকা রসুরম শিখিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে গাইড করেছেন তিনি নিজে বলেছেন তোমরা এভাবে বলো বিল হেকমাতে হাসানা তাহলে এখানেই ব্যালেন্স আছে আমাদের কোরআনের আয়াতকে আমরা যেমন ডিনাই করতে পারবো না কিন্তু আমরা যখন প্রেজেন্টেশন দেবো আমরা যখন প্রেজেন্ট করব দাওয়াতকে উপস্থাপন করব। আমাদেরকে বুদ্ধিমত্তা জ্ঞান খরচ করে সুন্দর ভাষায় ইসলামের কথা মানুষের কর্ণকুহরে পৌঁছাই দিতে হবে জুহা ক্যাফুর যারা নেককার হবেন আবর জান্নাতের অধিবাসী যে সমস্ত নেকর হবেন ইয়সরাবু না তাদেরকে পান করার ব্যবস্থা হবে তাদের জন্যে মিনক এমন গ্লাস থেকে এমন গ্লাস থেকে তারা পান করবেন জুহা, কাফুরা যেই পানীয় স্বাদ হবে যে পানীয় টেস্ট হবে কাফুরের সুগন্ধ সেখানে থাকবে এবং ইমাম ইবনে কেথি রহমতুল্লাহ আলাই বলেন যে কাফুর হচ্ছে একটা সুগন্ধি জাতীয় জিনিস যেটা আসলে ঠান্ডা করে আর এর মধ্যে সুন্দর সুগন্ধি আছে দুটো জিনিস কাজ করে এখানে কাপুর দুইটা কাজ করে ঠান্ডা আর সুগন্ধি আমাদের অনেক সময় মাইয়েতের জন্য কাপুর ব্যবহার করা হয় তাই না কর্পূর বলি যেটা আমরা বাংলা নাকেটাকে এগুলো দেওয়া হয় এক সুগন্ধ আসলে দুই নম্বর বডিটা একটু ইন্ট্যাক্ট থাকে ঠান্ডার কারণে কিন্তু এই কাফুরই আবার খাইতে দেওয়া হবে না তাহলে আপনি কবিন ইয়ে আল্লাহ খাবে কারণে জান্নাতের মধ্যে যে কাপুরের টেস্ট আসবে সেটা তো অনেক গুণ মজা হয়ে যাবে সেটা অনেক আকর্ষণীয় হয়ে যাবে অনেক কিছু অ্যাড করা হবে কাফুরের মধ্যে সেটা অনেক টেস্টি হয়ে যাবে এরপরে আইন বিহাই এই যে সুন্দর পানীয় ড্রিংক। সেটা এই কাফুরের পানি যে গ্লাস ওনারা পান করবেন এটা আসবে থেকে আইনান একটা ধারা বা শ্রোত্নি নদীর মতো প্রবাহিত হতে থাকবে আল্লাহর বান্দারা সেখান থেকে পান করতেই থাকবেন এমন কি আপনি যেদিকে যাবেন আপনি তো বিশাল জান্নাতের অধিকারী হবেন সাইজ কত আপনার জান্নাতের হতে পারে একটু পরে আসছে যেদিকে যাবেন এমন এক আজীব নহরাকল আপনার পিছনে পিছনে নহর থাকবে তখনই খাইতে হবে এটা আপনাকে ফলো করতে থাকবে এটা কি করে সম্ভব দুনিয়ার কোন সায়েন্স দিয়ে বুঝবেন আমাকে বলেন দেখি দুনিয়া এরকম কোন অটোমেটিক নাহর আছে নদী আছে আপনি যেদিকে যাবেন সে ওইদিকে যায় এটা হবে না এটা আল্লাহ তালা সেখানে করে দেবেন যারা জাননাতে যাবেন তাদের তো অনেক নিকামল আছে কয়েকটি নিকামলের কথা এখানে আল্লাহ তালা উল্লেখ করছেন একটা হচ্ছে ইউফুন আিন তারা কোন সময় কোন মানত করলে নজর নিয়াজ করলে যেটাকে মানস করা বলে নাপাদের লোকাল ল্যাঙ্গুয়েজ এরকম কোন নিয়ত করলে মানস করলে মানত করলে সেটাকে তারা পূরণ করে এই জন্য কোনো নিয়ত করলে সেটাকে কী করতে হয় পূরণ করতে হয় এটা ওয়াজিব মানতকে পূরণ করা ওয়াজিব এবং এই নিয়ত করাটা যদিও এর কোনো অনেক ফজিলত আসেনি কিন্তু নিয়ত করে ফেললে সেটা রক্ষা করার যথেষ্ট ফজিলত আছে। রক্ষা না করলে কবিরা গুণা হয়ে যায় এদিনার দাঁড়ি হয় আল্লাহ তালার হুকুম মানার কাজ হয় সে সেটা করে ফেলুক সে করে ফেলুক সেটা যেমন কেউ যদি নিয়োগ করলো আমার যদি অসুস্থতা ভালো হয়ে যায় আল্লাহ আমি অমরা করতে যাব হ্যাঁ তাহলে করে ফেলুক আমার ছেলে অসুস্থ ভালো হয়ে গেলে আমি একটা গরুকে কোরবান করে দেব বা গরিবদের মধ্যে দিয়ে দেবো বন্টন করে দেব। সদকা করে দেব। টাকা পয়সা একশো পাউন্ড দেব পাঁচশো পাউন্ড দেব দশ টাকা নামাজ পড়ব তিনটা রোজা রাখবো এরকম নেক কাজের কোনো নিয়ত করলে করেছিল এই নিয়তটা পুরো করাটা অনেক ভালো কাজ যদিও হাদিসে এসেছে যে মানত করা হচ্ছে বকিল থেকে আল্লাহ তালা আদায় করার একটা কায়দা পদ্ধতি এমনি সহজে গরু একটা বিপদে পড়লে গরু করারা এটা করলে পুরা করলে জান্নাতে যাওয়ার মত একটা অন্যতম যোগ্যতা তাহলে কাজটা তো একেবারে খারাপ না যদিও ওলামায় কেরাম এই বিষয়ে আলোচনা করতে গিয়ে ফেকার কিতাবে বিভিন্ন জায়গায় বলেছেন যে মানত আর সদকা এই দুইটা কম্পেয়ার করলে কোনটা স্বভাব বেশি সব আপনি অসুখ হয়ে গেছে আল্লাহ আমি একটা করে এটা মানত না এটা হলো যে আপনি দিয়ে দিলেন খালাস দান করে দিয়েছেন তাই সে আমার অসুখ ভালো হোক অথবা না হোক কন্ডিশনাল না এ হলো সৎকার আর কন্ডিশনাল যেটা যদি ভালো হয় তাহলে ছাগলটা দেব ভালো না হলে তো দেওয়া লাগবে না এটা ঠিক ভালো না হলে দেওয়া লাগে না কোনো গুণ হবে না দেওয়ার প্রশ্ন আসে না পার্থক্য আছে না বকিল থেকে আল্লাহ মানতের মাধ্যমে কিছু জোর করে আদায় করেন এই জন্য দান খরাজ সৎকা এমনি করাটার মধ্যে ফজিলত বসে যাই হোক কিন্তু আচ্ছা যে ভালো কবে নিয়োগ করে দিদি মানুষ করে আর কেউ যদি নিয়ত করে অমান না যারা আসে আর কেউ যদি করে যে এবারে অসুস্থ থেকে ভালো হইলে আর কোনো দিন চাকর বাড়িতে যাব এই এক নিয়োগ করে হ্যাঁ এখন এইটা তো নিয়ত করলে তো করো এটা তো অজিব হয়ে যায় কিছু এখন এরকম গুনার কাজে নিয়ে করা কারণ কারো বাসায় না যাওয়া সম্পর্ক কাটা সম্পর্ক ছেদ করা এটা তো গুণার কথা এরকম গুণা কেউ করে ফেললে যে কাজে যে কাজে গুণা হয় এরকম কাজের মানত করলে তিনি হাদিসে বললেন তাহলে সে সেটা আমল না করুক তবে অনেক মহাকে কোন দৃষ্টিতে আমল তো করবে না ঠিকই তবে যে মানত করে ফেলেছে এর জন্য কাফারা দিতে হবে অন্যায় কাজের ইয়ে করছে কেন তে কেউ কেউ বলেছেন এটা কসমের সাথে সম্পর্কিত হলে শুধুমাত্র করলে মানত করলে সেটা পালন করা ঠিক হবে না কেউ যদি মানত করে যে আমার যদি আহ দেশে যাওয়ার ভিসা হয়ে যায় ভিসা হয়ে যায় তাহলে অমুক দরকার মাজারে আমি হ্যাঁ কি করবো কোরবানি দেবো গরু দেবো ছাগল দেবো অথবা সিন্নি দেব এই কাজটা কি তো হিদ না করেছে এখন ভালো হয়ে গেছে বা কাজ হয়েও গেছে এরকম হয় দেখবেন শুধু মুসলমানদের মানব পুরনো হয় হিন্দুরা মানব করলেও পায়ে দেয় তালা সবাই তো দেয় খালি দেয় নাকি আল্লাহ তালা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তো তাদের এরকম কোনো মানত করছে হয়ে গেছে তো এরকম আপনি সেরেখে মানত করলেও দেখেছেন কাজ হয়ে গেল কিন্তু এখন সেরে কি পূর্ব করবে আমি সেরেখে মান আপনি তওবা বা করবেন না এটা ঠিক হয় নাই আমি ওই ওখানে কোনো গরু ছাগল কিছু দেওয়া লাগবে এই অন্যায় মানত আপনি করবেন না করা গুণা সেটার জন্য তও বা করেন আর এটা পূরণ করার থেকে দূরে থাকেন এই হল হাদিসের অর্থ ও আমার আনি তারা আনিয়া হ্যা পালাই আসে যদি আল্লাহ তারা নাফর মানে হয় এমন কোন কাজের মানত করে থাকে তাহলে সেটা যেন আবল না করে আল্লাহর গুণাতিকে যেন এক কত ভালো বলে ইউফু নবীনগর তাহলে এখানে জান্নাতিদের কোয়ালিটি এসেছে তারা মানবকে পূরণ করে আরেকটি দিন কি তারা সাংঘাতিক ভয় করে সেই দিনের কথা মনে হলে তাদের সাংঘাতিক ভয় দিনের মধ্যে চলে আসে রুহু মুস্তাতিরা সেই দিনটার সারল বুড়াই সেই দিনটার খারাপ এবং অমঙ্গল বিশাল হয়ে ছড়িয়ে আছে সেই দিনটা কোন দিনের দিনে হিসাব দেওয়ার জন্য হবে রাতে সেই বিচারের দিনের কথা তারা মনে করে তারা অত্যন্ত ভয়ের মধ্যে থাকে এই ভয়টা ভালো না ক্ষতি ভালো তারা এই ভয়টা জানাতে যাওয়ার একটা গোল হিসাব দিনে হাটতে যাওয়া এবং যাহার নামে পড়ে যাওয়া পলসেরাত পার হওয়ার কঠিন অবস্থা এইগুলো চিন্তা করা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া এইগুলোর কারণে মনের ভিতরে অনেক ভয় চলে আসা এটা ইমানের লক্ষণ এটা ভালো কারণ এই ভয়টা তাকে নেক কাদের দিকে উৎসাহিত করবে গুণার থেকে সরিয়া। আসবে এই জন্য আল্লাহ তালা বললেন যে এরা সবসময় মনের ভিতরে আশীর্বাতের ভয় থাকে ওই দিনকে তারা এমনভাবে হয় করে যে দিনের মন্দ যে দিনের ক্ষতি যে দিনের বুড়াই ছড়িয়ে আছে বিশাল সেই ক্ষতিতে কত ক্ষতি এটা সামান্য ক্ষতি নয় মহা ক্ষতি মহা সর্বনাশ ঘটে যাবে সেই দিন যদি কেউ হিসাব দিতে ব্যর্থ হয়ে যায় যাহান নামে নিক্ষিপ্ত হয়ে যায় তার যে সর্বহারা হয়ে যাবে তার পাওয়ার আর অন্য কিছু থাকবে না এই কথা তারা মনে করে অত্যন্ত ভয়ের ভিতরে থাকে এরকম ভয়টা তাদের মনে আসে আল্লাহ তাদেরকে না অবশ্যই আর তারা আরো কি কাজ করে তাদের আরো গুণ আছে জানাম তারা অসহায় অভাবগ্রস্ত গরিব গোরা বা তাদেরকে তারা খাবার দাবার খাওয়ায় দান খয়ান করে কি স্বচ্ছল অবস্থায় দান খরাত তো করে করে কোন কোন সময় দেখা যায় যে তার কাছে বেশি নাই কিন্তু তারপরেও চেয়ে বসতেছে সেখান থেকেও দিয়ে দেয় তার নিজের কাছে কিচ্ছু অতিরিক্ত নাই তার নিজের একান্ত প্রয়োজনের জিনিসটা হলি সেটাও দিয়ে দেয় আল্লাহবিহি এখন তারা মহবতির করেছেন কিন্তু কোন কোন তাফসির এসেছে যে এখানে ওই খাবারের প্রতি টাকার প্রতি যে জিনিস করতে হচ্ছে যে জিনিস চেয়ে বসেছে সেটা তার নিজের খুব দরকার ওইটার প্রতি তার অনেক মহব্বত আছে কিন্তু সেটাও দেওয়া লাগছে সে কথা অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন কখনোই অর্জন করতে পারবে না যতক্ষণ না যে বেশি মহাব্বত মধ্যে আসছে যেটা তোমার বেশি দরকার ওইটা কেউ করবার করতে পারো আল্লাহ দিতে না পারো ওইটা দিলে তাহলে আসন অর্জন হবে তো আল্লাহ তালার মেসকিন দেখে খাওয়ানোর কথা ওইখানে আসছে যেমন অমর আব্দুল ইমন আদুল তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন মারিদা ইমন অমর সস্তাহা এ অসুস্থ হয়ে গেছে এখন একটু আঙ্গুর খাইতে মনে চায় ইমনে অমর আব্দ আনু যে একটু আঙ্গুর পাবা আউমা যার আর আন সময় মনে পড়েছে কেবর নতুন করে আঙ্গুরের সিজন আছে এখনো মার্কেটে ভালো করে উঠে নেয় ওই সময় ওনার খেতে মনে চেয়েছে ওই সময় দামটা বেশি থাকে না কম থাকে অনেক বেশি থাকে বিবি সফিয়া না ওনার বিবি অমর আর বিবির ছিল সফিয়া। তিনি একদিনকে পাঠালেন কোন ওনার বাঁধিকে বা যে একটু আঙ্গুর কিনে নিয়ে আস আঙ্গুর খেতে মনে চেয়েছে তো খুব দাম দিয়ে এক দেড় দিয়ে মাত্র একটা আঙ্গুরের ছড়া কিনে নিয়ে আসছে এটা নিয়ে আসছে এখন এটা নিয়ে বাড়িতে চলে এর আঙ্গুর হাতে করে আনছে যে কাজের ছেলে এখন এক ফকির দেখে দেখে ফেলছে আঙ্গুর দেখে এখন পিছনে পিছনে রওনা করছে সে একটু আঙ্গুর খাইতে চায় তারও মনে চায় আঙ্গুর খাইতে ফালাম্মা দা খা বিহি কল আসা এল বাড়িতে আঙ্গুর নিয়ে ঢুকছে আর ফকির মিয়া বলে সাহেল সাহেল হলো যে ফকির আসছে ফকির তার মানে আমি একটু আঙ্গুর খাইতে চাই অমর ও ইয়া হুইয়া তাকে দিয়ে দাও তা হুইয়া তাকে দিয়ে দিল ইন বলেন দেখি এরকম কাণ্ড জীবনে আমরা করতে পারছি একাধিক দিন এই মনে পড়ে এখন এখন মনে পড়ে মাঝে মধ্যে দুঃখ লাগে যে খেতে বসলেই ফকির এর সুটে ট্রেনে করে বাসে করে বাদাম খাচ্ছে ফকিরের মাঝে মধ্যে এমন রাগ হয়েছে রাগ করে দিয়েছি আমরা খেতে বসলে ফকির কিভাবে গ্রামের মধ্যে আসে কিভাবে আপনি একটু ভালো খাবার খালে ওটার মধ্যে চেয়ে বসে আপনারা সিগারেট খান ফকিরা মাঝে মধ্যে কয়েকটা ইংল্যান্ডে একটা সিগারেট আমি দেখছি মাঝে মধ্যে এগুলো চায় এয়ারপোর্ট থেকে বাইরে আমার সঙ্গে এক যাত্রী ছিল এরকম শখ ভালো জিনিসের ফকির শখ আছে আরে দেওয়ার মধ্যে সুফল কি যে মজা কি যে নেওয়ার সাহাবিদেরকে আল্লাহ কি দিল দিয়েছিলেন সুফায় কি মানসিকতা দিয়েছিলেন এত একটা অসুস্থ লোকের খাইতে মনে হচ্ছে এত পয়সা দিয়ে নিয়ে আসছে আর বেলা আমি অর্ধেক খাই অর্ধেক দিয়ে দিতে দাও তাকে এই যে এসেছে যে উত্তম সদ্কা হচ্ছে ওই সৎকা যে সৎকা তুমি ওই সময় কর যে তোমার শরীর সুস্থ আছে তুমি মরে যাচ্ছ না আর উপক্রম না কেউ যান নিয়ে টানা টানি শুরু হয়ে গেছে এখন যে যা বেশি করে দিয়েছে সব কারণ আমি তো মরে যাবো থাকলাম কি না তুমি বাঁচার তোমার সুযোগ সুবিধা আছে জওয়ান অস এখন মরার কোন লক্ষণ ফুটি উঠেনি তারপরে তোমার অর্থনৈতিক অবস্থাকে ভালো করার সাংঘাতিক খেয়ালও আছে চেষ্টা করছ আর দিয়ে ফেললে তোমার কিছু কমে যাওয়ার আশঙ্কা আছে এরকম আশঙ্কা কর সেই অবস্থাও দিয়ে দাও যদি দিতে পারো সেই সৎকার দাম আল্লাহর কাছে অনেক বেশি তো তারা এই অবস্থায় মিসকিনকে খাওয়ায় তারা খাওয়ায় আর তারা যারা বন্ধী অবস্থায় আছে তাদেরকে খাওয়ায় আরো দেশে যখন বন্দী হতো যুদ্ধের বন্দী দিকে ধরে রাখত এরকম জেলখানা ছিল না এখনকার সরকারি জেলখানা যেভাবে আসে বন্দীদেরকে কারো কারো বাড়িতে দিয়ে দেওয়া হতো তুমি একদম এক বন্দিকে রাখা তুমি তিন বন্দীকে রাখা তুমি দুই বন্দীকে খাওয়াও এইভাবে করা হতো এমনকি রসুল উল্লাহ সাল্লাম যখন বদের বন্ধুদেরকে ধরে নিয়ে আসলেন তখন কোন জেলখানা ছিল না বন্ধুদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা মানুষ খাওয়ায় কি ভালো করে খাওয়াবে নাকি একটু দিল কোন রকমে এখন পৃথিবীতে মানুষ তাই করে বে কাজ করে বন্ধুদেরকে খাওয়ার দাওয়ার আচার ব্যবহারে থাকা এখানায় সব জায়গায় কষ্ট দেয় আর যদি রিমান্ডে নেয় তাহলে কি করে লালিমিন এই যে বিভিন্ন সরকারের পুলিশ আর্মি বিভিন্ন রাখছে এরা জালিমদের কি কাজ করে দেখছেন এরা মানুষকে সম্মানিত অসম্মানিত আলিম ওলামা ইসলামী ব্যক্তিত্ব কোন পরোয়া করে না তারা কিভাবে অন্যায় আচরণ করে কি জুলুম করে বন্দীদের প্রতি করতে বন্দুদের আল্লাহ যারা বন্দীদেরকে ফসা খাবার দেয় না সামান্য অল্প খাবার দেয় না অর্ধভুক্ত করে না প্যাট পরে খাওয়ায় মিসকিনদেরকে খাওয়ায় এ তিনদেরকে খাওয়ায় এরা হচ্ছে জান্নাতি এরাই হবে জান্নাতি আর যারা উল্টা করে তারা কোথায় জাহার নাম তারা জাহান হবে اقول ابن عباس رضي الله تعالى عنه كان أسراؤهم يومئذ مشركين يشهد لهذا أن رسول الله صلى الله عليه وسلم أمر أصحابه يوم بدر أن يكرموا الأسارة رسول الله صلى الله عليه وسلم جاءوا بادر دي باشي بحق قردين صحابي در ثم رأيك قدن بندر باب نيزاوك فتنية تذركي نسيط كلن اي خبر دار بندر بتكونوا دور এরপরে তারা যে খাওয়ায় এরকম করে খাওয়ায় কেন গরিব মিসকিন অসহায় বন্ধি তাদেরকে তারা খাওয়ায় শুধু খাবার কথা বলা হয়েছে আর তারা বলে ইমু কুমলি দেখো তোমাদেরকে একমাত্র আল্লাহর খাওয়াই করি তোমাদের কাছে আমাদের সুক্রিয়া আদায় করতে হবে আমাদেরকে খুব প্রশংসা করতে হবে আমাদেরকে মাথার উপর তুলে রাখতে হবে জিন্দাবাদ স্লোগান দিতে হবে আমাদেরকে ভোট দিতে হবে এগুলা চাই না। শুধু কি চাই আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে চাই এই কথা বলতে পারা কি নাকি এই কথা মুখে বলতে হবে এটা জরুরি না আপনি মেসকিনকে বলতে হবে যে দিলাম যে আল্লাহ রস্ত দিয়েছি আল্লাহকে খুশি করার জন্য আমার জন্য কিছু করতে হবে না এটা মুখে বলা জরুরি নাকি ইমাম এমনি কাশি রহমতুল্লাহ আলাই বলেন যে তাফসিরের মধ্যে এসেছে তিনি বলেন আল্লাহ তালা তাদের অন্তরের অবস্থা ভালো করে জানতে পেরেছিলেন ফলিহিম বিহিজা ফিজা আলী কার জান্নাতিদের এই অন্তরের খবরটা আল্লাহ তালা জানতেন সেই জন্য আল্লাহ তালাই কথা বলে দিয়েছেন যে তাদের অন্তরের ধারণাটা কি শুধু তারা আল্লাহ তালা কাছে কবুল হওয়া চায় আমাদের দেশে দেখবেন অনেক সময় লোকেরা খুব সমাজ কল্যাণের কাজ করে সমাজে অনেক কাজ করে কেউ কেউ রাস্তা বানাই দিয়ে আসে পুকুর কেটে দিয়ে আসে স্কুল বানায় কলেজ বানায় মাদ্রাসা বানায় মসজিদ বানায় অনেক সময় মতলব কি থাকে কারো মতলব থাকে যে আমি আগামীতে ইলেকশন করবো আমার ভোট দিবে সবাই চেয়ারম্যান হবো এমপির ইলেকশন করব কেউ প্রশংসা থাকবে কেউ তার নাম টাম ওখানে থাকবে তার নিজের নামটা কলেজের নামে থাকবে বাবার নাম থাকবে যা ইত্যাদি অনেক নাম টাম থাকবে বিভিন্ন মতলবে এগুলা করে মাঝে মাঝে কোনো কোনো ভালো মুসলিমদেরকে যারা ইসলামের জন্য কাজ করে তাদের সঙ্গে আমার আলোচনা হইতে এই রকম কথা শুনতে পাই তারা বলে যে এই যে যারা বাতিলপন্থী তারা অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে আমাদের যারা ইসলামপন্থী আমরা একটু সমাজকলামূলক কাজ না করলে আমাদের দেশে তো ইসলামপন্থীরা কোন ভালো দায়িত্ব পাবে না কাজেই আমাদেরকে ক্ষমতায় আসতে হলে কিছু সমাজকলামূলক কাজ করা দরকার কি মনে করেন ক্ষমতায় যাওয়ার জন্য সমাজকলামূলক কাজ করার আইডিয়া কি ভালো হবে আল্লাহ আল্লাহতালার কাছে কবুল হবে না। প্রচার প্রফা করে ইলেকশন করে মন্ত্রী হওয়া এই এইটার জন্য করা ইসলামের নামে করলো এটা কি ভালো আইডিয়া ফি সাবিউল্লাহ করতে হবে ফি সাবি এই জিনিসটা বড় মৌলিক কথা সাল্লাম মক্কায় মদিনায় অনেক সমাজকরণমূলক কাজ করেছেন কিন্তু তিনি এটা দ্বারা বলছেন যে আমি সমাজ সমাজকরণমূলক কাজ করলে লোকেরা খুব ইসলামমুখী হয়ে যাবে এটা ওনার টার্গেট ছিল না উনি দায়িত্ব মনে করেছেন যে আল্লাহ তাহলে খুশি হয়ে যাবেন দেখছেন নিয়তের পার্থক্য কত এমনকি ইসলামের কাজেও তিনি এই চিন্তা করেন নাই বেশি করে সমাজকর মানের কাজ করলে লোকেরা ইয়াদ হলু না ফিদিন এরকম কোন চিন্তা ওনার মাথায় ছিল না না না কোনটা চিন্তা ছিল আল্লাহ তালা এই কাজকে পছন্দ করেন আমি দান করব আমি খাওয়াবো আমি না খেয়ে থাকবো ওই যে সাহাবিকে নিয়ে গেলেন নিজের বাড়িতে ঘুরে আনেন কোনো বেবের কাছে খানা নাই এক রাত্রেবেলা সাহাবি আসেন ইয়ারা আসলে আমি অভুক্ত আমার একটু খাওয়ার না কোন বিবির কাছে আমি করব সে কাহিনী আপনারা জানেন ঘরে নিয়ে গেলেন বিবির কাছে বলেন যে আল্লাহ রসুল মেহমান নিয়ে আসছি ভালো করে খাওয়া ভালো করে কি আপনারও খাবার নাই আমারও নাই একটু খাবার আসে শুধু বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে ঘুম পাড়াই দাও আর আমি তুমি আর মেহমান খাইতে বলবো তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই সাহাবিরা একসঙ্গে নারী পুরুষ খেতে বসতেন আর একটু বড় সাইজের আর ওরা সামিলি সাইজের প্লেটে খাইতেন এক প্লেটে নিয়ে ওই খাবার যেটা আসে ওইটাকে নিয়ে বসো তারপরে রাতের অন্ধকারে বাতি থাকবে খাওয়া শুরু করে দিবে তারপরে হঠাৎ করে একদিনে ধাক্কা দিয়ে বাতি নিভাই দিব আর হঠাৎ করে তো বাতি জ্বালানো এত সহজ না তো অন্ধকারের মধ্যে খাওয়া দাওয়া হবে আমরা শুধু হাত নাড়াতাড়া করব আর মেহমান আমরা অন্ধকারে ভরে যাবে আর বাচ্চাদেরকে না বলে বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে অবুধ বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলেন আল্লাহর অবস্থা করবারই করে দিলেন স্বামী খেলেন না স্ত্রী খেলেন না মেহমানকে বারবারে খাওয়ানোর চেষ্টা করলেন অনেক সময় নষ্ট করে ফেলি এমন পিওর ই আল্লাহ চান্লা সেই সাহাবীর কাজকে এত পছন্দ করলেন রসুল্লাহ যেই আল্লাহ তালা পছন্দ করলেন যেই সঙ্গে সকালে দেখা হয়ে বললেন তোমরা যে কাজ করেছ কিছো আল্লাহ এই হচ্ছে ইসলামী সমাজ কল্যাণের কাজের ধারণা কোনো মতলব থাকবে না কোনো মতলব থাকবে না একমাত্র মতলব হচ্ছে আল্লাহ তালাকে খুশি করা সেই কাজ জান্নাতিরা করে এই কাজ করলে জান্নাতি হওয়া যাবে শুধু আল্লাহর উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি চাই আমরা কিচ্ছু চাই না কোন যা কোন প্রতিদান কোন পুরস্কার আমার নাম কাম আমি গেলে আমাকে মিছিল করে সবাই এগিয়ে নিয়ে দিতে হবে আগামী বছর দেখা করতে লোকেরা লাইন ধরবে আর যদি বলে যে কেউ জিজ্ঞাসা করে না কবে আসছেন কি সমাণে এত বড় মসজিদ মানিয়ে দিলাম আমার কথা কেউ একটু সুক্রিয়াও জানে আর দরকার এই গ্রামের মানুষ একদম নাশক কিছু করবো না কোনোদিন খুব ভালো আইডিয়া নাকি তাহলে বোঝা গেল কিছু পাওয়ার উদ্দেশ্য ছিল কিছু পাওয়ার উদ্দেশ্য ছিল না তাহলে আল্লাহ কাছে কবুল হলো না লোকেরা স্বীকার করুক না করুক স্বীকৃতি দেখ না দেখ আমার আমাকে থ্যাংক ইউ বলুক না বলুক আমি করে যাব যদিও থ্যাংক ইউ বলাটা ওদের জন্য ভালো হইতে তাদের ব্যাপারে একদম আল্লাহরও আসতে করি কাজে কোনো নাম খ্যাতি কূরানের আমরা অনেকে বিলবাসী আসি দেশে অনেকে আমরা কিছু কিছু করি কিন্তু মনে মনে কি চাই আমি গেলে যেন বিশাল করে আমারে খুব তাজিম করে আমার জন্য স্টেজ বানায় সাজায় দরকার ফুলের মালা দিয়ে বরণ করে হ্যাঁ আমার খুব ভালো করে একটু গুরুত্ব দেয় না দিলে আর করবো না এই ধারণাটা ঠিক নয় এটা আল্লাহ তালার কাছে আপনার এত দান খরাত কবুল না হওয়ার জন্য কারণ হয়ে যেতে পারে তো কি দরকার আছে আল্লাহর কাছে কবুল না হওয়ার মতো এরকম এমনকি রিয়া চলে আসতে পারে রিয়া কবিরা গুণা হয়ে যাবে আমরা কেন এরকম সন্তুষ্টি দিন আছে আমার হবে খুব কঠিন দিন সেই হাসরের দিন হিসাব নিকার বিচার এবং জাহান নামে চলে যাওয়ার দিনের যে খবর আসতেছে ওইটার ভয়ে আমরা অস্থির থাকি এবং আল্লাহ সন্তুষ্টি না হলে সেই দিন পার হওয়ার কোনো উপায় থাকবে না এই জন্য আমরা দান আল্লাহ জন্য করতে থাকি আমাদের মনে শুধু একমাত্র ওই আখেরাতের ভয় আবার আসলো শুরুতে আসছিল এখন আবার সেই করি দুনিয়ার এই সমস্ত পজিশন রিয়া নাম কুরানো খ্যাতি কোরআন ভোট পাওয়া এগুলা ইত্যাদি আমাদের কিছু আশেপাশে নাই এগুলো আমরা খেয়াল করি না এগুলো আমরা মনে রাখি না একমাত্র আল্লাহর ভয় আমাদের মনে কাজ করে এই কারণে এই সব মানসিকতার কারণে এই হাসুরের দিনের খারাপ অবস্থা থেকে আল্লাহ তালা এই লোকগুলাকে বাঁচিয়ে দিলেন প্রটেকশন দিয়ে দিলেন তাদের কোনো ক্ষতির আশঙ্কা না কি আমাদের দিন তাদের কোন দুশ্চিন্তার কারণ নাই তাদের চেহারা অল্লা দিনে হাসি খুশি উজ্জ্বল করে তুলে ধরবেন এই আমল নিক আমল নামার কাছে আসবে তারা খুশিতে বাগ বাগ হয়ে যাবে তারা দৌড়ে দেখাবে সবাইকে দেখো আমি পাশ করে ফেলেছি আমার আমল নামা ডান হাতে এসে গেছে যাহিমা আর তাদেরকে আল্লাহ যা যা দিয়ে দিবেন এত বেশি এবং এই যে সবর করেছিল দুনিয়ার মধ্যে এই কাজগুলোর মধ্যে সবর আছে অনেক সবর করা লাগে নিজের লোভ সামলানোটাও সবর মান সম্মান পজিশন এগুলোর আশা করা এগুলো পাওয়া না পাওয়া গেলে সবর করা সব জায়গাতে সবর লাগে ত্যাগ করতে কোরবানি করতে দান খরাত করতে মনকে দিবেন জান্নাত এবং আরো অনেক সুন্দর সুন্দর পোশাক আল্লাহ তালা তাদেরকে দেবেন আরো সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ তালা তাদেরকে দেবেন জান্নাতের মধ্যে সেই নিয়ামতের বিরাট একটা এসেছে এই শুনলে আমাদের অনেক ফায়দা হবে আমাদের মধ্যে লোভ পয়দা হয়ে যাবে জান্নাতের লোভ পয়দা হয়ে গেলে আমাদের জন্য উৎসাহিত হব আর গুণার থেকে দূরে থাকবো তাহলে আমরা এই জান্নাতের এই লোভ পয়দা হওয়ার মতো অনেকগুলো বিষয় আছে আজকে ধরলে শেষ হবে না এই জন্য চিন্তা করেছি আগামী সপ্তাহে ইনশাল্লাহ